অষ্টাদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ প্রবৃত্তি না নিবৃত্তি অধরের কর্ম বিষয়ীর উপাসনা ও চাকরি সন্ধ্যা হইল ফরাস দক্ষিণের লম্বা বারান্দায় ও পশ্চিমের গোল বারান্দায় আলো জ্বালিয়া দিয়া গেল ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল ও ধূনা দেওয়া হইল কিয়ৎক্ষণ পরে চাঁদ উঠিলেন মন্দির প্রাঙ্গণ, উদ্যান পথ গঙ্গাতীরে পঞ্চবটি বৃক্ষ শীর্ষ জ্যোৎস্নায় হাসিতে লাগিল ঠাকুর নিজাসনে বসিয়া আবিষ্ট হইয়া মার নাম ও চিন্তা করিতেছেন অধর আসিয়া বসিয়াছেন ঘরে মাস্টার ও নিরঞ্জনও আছেন ঠাকুর অধরের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন কি গো তুমি এখন এলে কত কীর্তন নাচ হয়ে গেল শ্যামাদাসের কীর্তন রামের ওস্তাদ কিন্তু আমার তত ভালো লাগলো না উঠতে ইচ্ছা হল না ও লোকটার কথা তারপর শুনলাম গোপীদাসের বদলি বলেছে আমার মাথায় যত চুল তত উপপত্নী করেছে তোমার কর্ম হল না সকলের হাস্য অধর ডেপুটি তিনশত টাকা বেতন পান কলিকাতা মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যানের কর্মের জন্য দরখাস্ত করিয়াছিলেন মাহিনা হাজার টাকা কর্মের জন্য অধর কলিকাতার অনেক বড় বড় লোকের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টার ও নিরঞ্জনের প্রতি বলিলেন হাজরা বলেছিল অধরের কর্ম হবে তুমি একটু মাকে বলো অধরও বলেছিল আমি মাকে একটু বলেছিলাম মা এ তোমার কাছে আনাগুনা করছে যদি হয়তো হোক না কিন্তু সেই সঙ্গে মাকে মা। কি হীন বুদ্ধি জ্ঞান ভক্তি না চেয়ে তোমার কাছে এই সব চাচ্ছে অধরের প্রতি বলিলেন কেন হীন বুদ্ধি লোকগুণোর কাছে অত আনাগোনা করলে এত দেখলে শুনলে সাতকাণ্ড রামায়ণ সীতাকার ভার্যে অমুক মল্লিক হীনবুদ্ধি আমার মাহেসে যাবার কথায় চলতি নৌকা বন্দোবস্ত করেছিল আর বাড়িতে গেলেই হৃদুকে বলতো হৃদু গাড়ি রেখেছো। অধর সংসার করতে গেলে এসব না করলে চলে না আপনি তো বারণ করেন নাই শ্রীরামকৃষ্ণ নিবৃত্তি ভালো প্রবৃত্তি ভালো নয় এই অবস্থার পর আমার মাইনে সই করাতে ডেকেছিল যেমন সবাই খাজাঞ্চির কাছে সই করে আমি বললাম তা আমি পারবো না আমি তো চাচ্ছি না তোমাদের ইচ্ছা হয় আর কারুকে দাও এক ঈশ্বরের দাস আবার কার দাস হব মল্লিক আমার খেতে বেলা হয় বলে রাতবার বামুন ঠিক করে দিছিল এক মাস এক টাকা দিছিল তখন লজ্জা হল ডেকে পাঠালেই ছুটতে হতো। আপনি যাই সে এক হিন বুদ্ধি লোকের উপাসনা সংসারে এই সব আরও কত কি এই অবস্থা যাই হলো রকম সকম দেখে অমনি মাকে বললাম মা ওইখানেই মোর ফিরিয়ে দাও সুধামুখীর রান্না আন্না আন্না खे पाए कान्ना सकल हास्य जार कर्म कर लोके पंचाश टाश टा माइनर जो लाल आईत तुम तीन सौ टा पाच वे से डिपुटी देखे ईश्वर घोषाल माथाय तब हाड़े कापे ऐले बल्ले देखे डिपुटी की गंगा जार कर्म कर একজনের চাকরি করলেই মন খারাপ হয়ে যায় আবার জনের। একজন স্ত্রীলোক একজন মুসলমানের উপর আসক্ত হয়ে তার সঙ্গে আলাপ করবার জন্য ডেকেছিল মুসলমানটি সাধু লোক ছিল সে বললে আমি প্রস্রাব করব। আমার বদনা আনতে যাই স্ত্রীলোকটি বললে তা এইখানেই হবে আমি বদনা দিব এখন সে বললে তা হবে না আমি যে বদনার কাছে একবার লজ্জা ত্যাগ করেছি সেই বদনাই ব্যবহার করব। আবার নূতন বদনার কাছে নির্লজ্জ হব না এই বলে সে চলে গেল মা গীটারও আক্কেল হল সে বদনার মানে বুঝলে উপপতি নরেন্দ্র পিতৃ পর বড়ই কষ্ট পড়িয়াছেন মা ও ভাইদের ভরণ পোষণের জন্য তিনি কর্মকাজ খুঁজিতেছেন বিদ্যাসাগরের বৌবাজার স্কুলে দিনকতক হেডমাস্টারের কর্ম করিয়াছিলেন অধর বলিলেন আচ্ছা নরেন্দ্র কর্ম করবে কি না শ্রীরামকৃষ্ণ হাঁ সে করবে মা ও ভাইরা আছে অধর আচ্ছা নরেন্দ্রের পঞ্চাশ টাকায়ও চলে একশো টাকায়ও চলে নরেন্দ্র একশো টাকার জন্য চেষ্টা করবে কি না শ্রীরামকৃষ্ণ বিষয়ীরা ধনের আদর করে মনে করে এমন জিনিস আর হবে না শম্ভু বলে এই সমস্ত বিষয় তার পাদপদ্যে দিয়ে যাব এইটি ইচ্ছা তিনি কি বিষয় চান তিনি চান জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য গয়না চুরির সময় সেজবাবু বললে ও ঠাকুর তুমি গয়না রক্ষা করতে পারলে না হংসেশ্বরী কেমন রক্ষা করেছিল একখানা তালুক আমার নামে লিখে দেবে সেজবাবু বলেছিল আমি কালীঘর থেকে শুনলাম সেজবাবু আর হৃদে একসঙ্গে পরামর্শ করছিল আমি এসে সেজবাবুকে বললাম দেখো অমন বুদ্ধি করো ओते भारी हानि अधर बोलें जा सृष्टि पर छी हद्द औरूप हो शामकृष्ण क्यों त्याग आई की ऐश्वर्य त्याग कर लेके जानतेमनी आश्चिमे नाई अधर कलिकार मध्य एकवेंद्र ठाकुर श्रीरामकृष्ण की बोल ওজা ভোগ করেছে অমন কে করেছে যখন সেজবাবুর সঙ্গে ওর বাড়িতে গেলাম দেখলাম ছোট ছোট ছেলে অনেক ডাক্তার এসেছে ঔষধ লিখে দিচ্ছে যার আট ছেলে আবার মেয়ে সে ঈশ্বর চিন্তা করবে না তো কে করবে এত ঐশ্বর্য ভোগ করার পর যদি ঈশ্বর চিন্তা না করতো লোকে বলতো ধিক নিরঞ্জন দ্বারকনাথ ঠাকুরের ধার উনি সব শোধ করেছিলেন শ্রীরামকৃষ্ণ রেখে দে ও সব কথা আর জ্বালাস নে ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না সে কি আর মানুষ তবে সংসারীরা একেবারে ডুবে থাকে তাদের তুলনায় খুব ভালো তাদের শিক্ষা হবে ঠিক ঠিক ত্যাগী ভক্ত আর সংসারী ভক্ত অনেক তফাত ঠিক ঠিক সন্ন্যাসী ঠিক ঠিক ত্যাগী ভক্ত মৌমাছির মতো মৌমাছি ফুল বই আর কিছুতে বসবে না পান বই আর কিছু পান করবে না সংসারী ভক্ত অন্য মাছির মতো সন্দেশে বসছে আবার পচা ঘায়েও বসছে বেশ ঈশ্বরের ভাবেতে রয়েছে আবার কামিনী কাঞ্চল্য মত্ত হয় ঠিক ঠিক ত্যাগই ভক্ত চাতকের মতো চাতক সাতী মেঘের জল বই আর কিছু খাবে না সাত সমুদ্র নদী ভরপুর সে অন্য জল খাবে না कामिनी कांचन स्पर्श करा कमिनी कांचन का आसक्ति